আসসালাম আলাইকুম আলহামদুলিলাম আবারও ইসলামী আকিদার আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি হ্যাঁ আমরা ইতিপূর্বে আলোচনা করতেছিলাম ইবাদত সম্পর্কে ইবাদতের মধ্যে কিছু প্রকাশ্য ইবাদত কিছু আপনার ভিতর গত ইবাদত इत अभ्यत अर्थात भेतरगत जो देखा जाए ना हाँ ये मध्य थे चार्टतर कथा जेगर भेतर सपर्क देखा जाए হ্যাঁ বাহ্যিক নয় সেগুলো নিয়ে আলোচনা করব যেগুলোর মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায়। তার মধ্যে প্রথম হচ্ছে ভালোবাসা। এই ভালোবাসাটা মানুষের সাথে স্বাভাবিকভাবেই মানুষের সহজাত একটি স্বভাবের মধ্যেই থাকে সুতরাং এই ভালোবাসার মধ্যে কিভাবে শির্ক পাওয়া যায় সেটা আমাদের জানতে হবে এই ভালোবাসার ব্যাপারটা হচ্ছে বিতর্কত এটা দেখা যায় না এটা আমাদেরকে জানতে হবে আল্লাহ কে ভালোবাসা এবাদত হ্যাঁ এটা শুধু সাধারণ ইবাদত নয় বরং এটি সর্বোচ্চ একটি এবাদত মানে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি ইবাদত এমনকি এ বাদত লক্ষণ ও বটে सब चाहते बस प्रिय पत्र कारण तीन सबने दिए थकें बस भलोबाजते इटे मानसर आप सभाव जार फायदा पाए से ताके भोबाशे কিন্তু আমাদের দুরবস্থা হচ্ছে আল্লাহর কাছ থেকে সকল করছি কিন্তু সবাই আল্লাহকে সঠিক ভাবে আর এই ভালোবাসা যদি কারোর মধ্যে জন্ম না নেয় তাইলে সে বাদত করতে আগ্রহী কখন হবে না আল্লাহ নম্বর মধ্যে বলেন فَسَوْفَ يَأْتِ اللهُ بِقَوْمٍ يُحِبُّهُمْ وَيُحِبُّونَهُ أَذِلَّةٍ عَلَى الْمُؤْمِنِينَ عِزَّةٍ عَلَى الْكَافِرِينَ يُجَاهِدُونَ فِي سَبِيلِ اللهِ وَلَا يَخَافُونَ لَوْمَةَ لَائِمٍ ذَٰلِكَ فَضْلُ اللهِ يُؤْتِيهِ مَن يَشَاءُ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ الله جل شان বলছেন যে ईमानदार কোন যে তোমাদের মধ্য सें भारब तर अवस्था की आदिन तोमिनुभशील এই যে ক্যাটাগরি এটা একটা আল্লাহর পক্ষ থেকে বিশাল অনুকম্পা এবং রহমত যে যাকে তাকে দিয়ে থাকেন সুতরাং এই চেতনা যে আল্লাহকে ভালোবাসা হ্যাঁ এই যে ভালো একটা চেতনা হ্যাঁ এই চেতনা কিন্তু আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ আল্লাহ যাকে চাইবেন দিবেন আল্লাহ আর তিনি হচ্ছেন হ্যাঁ সর্বজন সবচেয়ে এখন কথা হচ্ছে যে একজন মুসলমান আল্লাহ স্বাম কে কিভাবে বেশি ভালোবাসবে সেটা আমাদের জানতে হবে যে ভালোবাসার কি কার হ্যাঁ আপনার কি কারণ হতে পারে হুম। একজন মুসলমানের অবশ্যই আল্লাহকে সে ভালোবাসবে আল্লাহকে ভালোবাসব সেটা এখানে আমাদেরকে জানতে হবে আমরা সর্বসা করলে এখানে পাঁচটি কারণ উল্লেখ করার চেষ্টা করব যে পাঁচটা কারণে আমাদেরকে অবশ্যই আল্লাহকে ভালোবাসতে হবে এতে কোনো সন্দেহ নাই এক নম্বর হচ্ছে যে আল্লাহকে যে একজন গুণী মানুষকে ভালোবাসি আমি তার থেকে লাভ পাই না পাই সেটা দেখার বিষয় নয় তাইলে আল্লাহকে তিনি স্রষ্ট হওয়ার কারণেই হ্যাঁ তিনি যে অনেক গুণের মালিক সে মালিক হওয়ার কারণেই হ্যাঁ ভালোবাসা যে আল্লাহকে ভালোবাসবো এই জন্য যে তার মধ্যে আপনার অনেক এবং তার মধ্যে পরিপূর্ণ তার অনেক বৈশিষ্ট্য রয়েছে এবং তার মধ্যে সৌন্দর্য অনেক বৈশিষ্ট্য রয়েছে এবং তার বৈশিষ্ট্য গুলো সবচাইতে সুন্দর এই কারণে তাকে ভালোবাসবো এটা হচ্ছে তাকে তার মতো করে ভালোবাসা দ্বিতীয় নম্বর হচ্ছে যে আল্লাহকে কেন ভালোবাসবো যে আল্লাহকে ভালোবাসবো এই জন্য কারণ আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন দিচ্ছেন এবং তিনি আমাদেরকে ইসলামের দিশা দিয়েছেন সুন্দরের দিশা দিয়েছেন বিশ্বের মধ্যে এমন অনেক লোক রয়েছে তাদেরকে আল্লাহ শাহু ইসলামের দিশা দেননি হুম সুতরাং তারা পদপস্ত হয়ে আছে কিন্তু আমাদেরকে তিনি দিয়েছেন এবং আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন এটা এটার চাইতে বড় নেমত হতে পারে না কারণ এটা হচ্ছে হৃদায়তের নামত আর এটার ভিত্তিতেই জান্নাতে যাওয়া যাবে হম সুতরাং এই তিনটা কারণ আমরা উল্লেখ করেছি আরো দুইটা কারণ উল্লেখ করব। চতুর্থ নম্বর কারণে হচ্ছে আল্লাহকে কেন ভালোবাসতে আল্লাহকে এই জন্য ভালোবাসবো কারণ বিশ্বের বুকে যত বস্তু রয়েছে আল্লাহ হাজু আমাদের অধীন করে দিয়েছেন যেন আমরা নিজের প্রয়োজন সেগুলো দিয়ে মিটাতে পারি তাইলে বিশ্বের সমস্ত কিছু আমাদের জন্যই তো সৃষ্টি করেছেন তিনি এবং সবগুলোকে আমাদের অধীন করে দিয়েছেন এই জন্য আল্লাহকে ভালোবাসবো পাঁচ নম্বর যে ভালোবাসার কারণ সেটা হচ্ছে আল্লাহ হাজুল সাহানহু আমাদেরকে সম্মানিত করেছেন অধিকাংশ সৃষ্টির উপর এই জন্য আল্লাহকে ভালোবাসবো কারণ আমাদের শ্রেষ্ঠ দিয়ে দিয়েছেন অন্যান্য সৃষ্টির উপর কারণ শ্রেষ্ঠত্বের কারণ হচ্ছে আমাদেরকে আল্লাহ বুদ্ধি বিবেক দিয়েছেন আর এটা অন্যের মধ্যে দেননি। এই সমস্ত কারণে আল্লাহকে আমাদেরকে ভালোবাসতেই হবে এখন ভালোবাসার প্রকারগুলো আমাদের কিন্তু এক ধরনের নয় অনেক ধরনের হতে পারে সুতরাং কোনটা আপনার সিঁড়ি পর্যায়ে পড়ে কোনটা হারাম্বের পর্যায়ে পড়ে কোনটা স্বাভাবিক সেটা আমাদেরকে বুঝতে হবে এই ভালোবাসার কয়েকটি ধরন রয়েছে একটি এক নম্বর হচ্ছে যে আল্লাহকে ভালোবাসা ভালোবাসার একটা প্রকার যে আল্লাহকে ভালোবাসা এই ভালোবাসা যে সেটা হচ্ছে আপনার এমন ভালোবাসা যেই ভালোবাসা আম আল্লা আল্লাহর সামনে আমাক আমাদেরকে নত করবে আমাদেরকে আল্লাহর সামনে নম্র হতে বাধ্য করবে হুম এবং আল্লাহর আপনার মর্যাদা আমাদের মনে জাগা নেবে এবং যেই ভালোবাসার কারণে আল্লাহর আনুগত্য আমাদের মধ্যে আসবে যা আল্লাহকে আল্লাহর আনুগত্য করার চেতনা আসবে এবং হ্যাঁ এরকমভাবে এমন ভালোবাসা যে ভালোবাসার কারণে নিজের চাহিদাকে আল্লাহর চাহিদার উপর অগ্রাধিকার দেব না বরং আল্লাহর চাহিদাকে নিজের চাহিদার উপর অগ্রাধিকার দেব হুম এমন ভালোবাসা তাইলে এই জাতীয় ভালোবাসা যেটাকে বলা যে যেটা অধীনে পড়ে যে ভালোবাসার কারণে করতে বাধ্য হয়। সেই আল্লাহ হতে হয় সেই ভালোবাসা এই ভালোবাসার বিধান হচ্ছে যে সেটা ওয়াজিব এই জাতীয় ভালোবাসা প্রত্যেকের জন্য বাধ্যতামূলক যে আল্লাহকে এমন পর্যায়ের ভালোবাসতে হবে যে ভালোবাসার কারণে আল্লাহর আনুগত্যের স্পৃহা আসে হম এটা ইমানের শর্তও বাটে আপনার তাহিদ যে আপনার বিশুদ্ধ রয়েছে আল্লাহর আর কারোর জন্য হওয়া যাবে না আল্লাহ সুরে বাকরের একশো পঁয়ষট্টি নম্বর আয়ের মধ্যে বলেন যে যারা ইমানদার তারা কঠিনভাবে আল্লাহকে ভালোবাসে সুতরাং ইমান দ্বারের অবশ্যই দরকার যে আল্লাহকে কঠিন ভাবে ভালোবাসা আরেকটি ভালোবাসার প্রকার হচ্ছে যে সমৃক্ত আর এটা হচ্ছে সিরকে ভালোবাসা সেটা হচ্ছে আল্লাহর মতো করে অন্য কাউকে ভালোবাসা এটা সমাজের মধ্যে পাওয়া যায় অথবা আল্লাহর চাইতে বেশি ভালোবাসা আল্লাহর মতো করে ভালোবাসা অথবা আল্লাহর চাইতে বেশি ভালোবাসা যে এমন ভালোবাসা অন্যের জন্য অন্যজনকে করব যে যার কারণে তার সামনে আমি নত হয়ে যাব এবং তার সামনে নিজের অস্তিত্বকে বিলিয়ে দেব এবং তাকে আল্লাহর মতো সম্মান দেওয়ার চেষ্টা করব অথবা তার চাইতে বেশি এমন করা যাবে না কারণ এই ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য সুতরাং অন্যের জন্য যদি এই ভালোবাসা আমরা দেই তাহলে সেটা অবশ্যই শির্ক হবে এই ভালোবাসার বিধান হচ্ছে এটি শীর্কে আকবর আর এটা আমরা বিশেষ করে যারা পীর পূজারী যারা রয়েছেন অথবা নেতা পুজারী তারা কিন্তু এরকম ভাবে ভালোবাসে নিজের পীরকে বানিয়ে থাকে হম নিজের সুবিধার জন্য এমন ভাবে ভালোবাসে হ্যাঁ যে ভালোবাসার কারণে তার সামনে নথি স্বীকার করে তার ইচ্ছে কে প্রাধান্য দেয় এবং তার তাকে এমন ভাবে সম্মান করে যেরকম ভাবে আল্লাহকে সম্মান করা উচিত যে মানুষের মধ্যে থেকে এমন কিছু মানুষ পাওয়া যায় যে যারা হ্যাঁ আল্লাহকে বাদ দিয়ে এমন কোন মানুষকে ঠিক করে ঠিক করে যাদেরকে আন্দাদ হিসেবে আমি মানে আল্লাহ শরীফ হিসেবে দান করায় এবং তাদেরকে আল্লাহর মতো ভালোবাসে এরকম ভালোবাসে তাই জন্য মানুষের মধ্যে এমন কিছু আছে লোক এটা আল্লাহ জন বলেছেন যে যাদেরকে আল্লাহর শরীর হিসেবে দান করিয়ে তাদেরকে আল্লাহর মতো ভালোবাসা হয় এই আন্দাদ মানে কি আনসার অন্যদরা যে আল্লাহর মতো হুম শরিক বানানো সুদ্রা এই আয়াতিকারী মেয়েটাই প্রমাণ করছি যে পরিপূর্ণ ভালোবাসা যে ভালোবাসা আপনার বিনম্রতা নিয়ে আসবে অধীনতা নিয়ে আসবে সেটা একমাত্র জন্য হতে হবে সেটা হ্যাঁ কখনো কোনো মোহেনের জন্য জায়গা হবে না যে সে অন্য কাউকে এ আল্লাহর মতো ভালোবাসবে না ভালোবাসা যাবে না এই কারণে আল্লাহ তার বান্দা মোহেন বান্দাদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন যে তারা আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে অন্যের উপর অগ্রাধিকার দেয় আল্লাহ বলেছেন বল্লা দিন মসাদ্দ হাবাহ যে যারা সত্যিকার ইমানদার তারা আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে যেটাকে হম সেই ভালোবাসা সেই ভালোবাসা আমরা আহ ভালোবাসতে আমরা শরীয়তের দৃষ্টিতে আমরা ভালোবাসতে বাধ্য মানে ভালোবাসার জন্য আমাদেরকে আদেশ করা হয়েছে এবং সেটা হচ্ছে আল্লাহর ভালোবাসার পরেই সে ভালোবাসার অবস্থান সেটা হচ্ছে রসুলকে ভালোবাসা এটা হচ্ছে শরীয়দের দৃষ্টিতে ভালোবাসা হ্যাঁ যে রসুলকে ভালোবাসবো এই রসুলকে ভালোবাসা হচ্ছে ওয়াজিব যেরকম আল্লাহকে ভালোবাসা ওয়াজিব এবং এটা কিন্তু আল্লাহর জন্য ভালোবাসা হ্যাঁ এবং এরকম ভাবে আল্লাহর জন্য অন্য মানুষকে রসুল ছাড়া আল্লাহর জন্য অন্য মানুষকে ভালোবাসা সেটি কিন্তু সুন্নতের পর্যায়ে কিন্তু আল্লাহকে ভালোবাসা বাজি রসুলকে ভালোবাসা বাজি কিন্তু আল্লাহর কিন্তু এটা হচ্ছে ওদের জন্য ভালোবাসা সুতরাং ওদের জন্য যদি ভালোবাসা হয় তাহলে তাদেরকে ডিঙ্গিয়ে যাবে এটা হচ্ছে কথা অনেকে না এই ভালোবাসাটা দিতে গিয়ে যেটাকে সুন্নত ভালোবাসা বলে সেই ভালোবাসা সুন্নত যে আপনি আল্লাহর চিহ্ন অন্য কাউকে ভালোবাসবেন হ্যাঁ এরকম ভাবে আরেকটি ভালোবাসা রয়েছে যে ভালোবাসাকে মুবাহ বলা হয় জায়েজ ভালবাসা। সেটা হচ্ছে যে যেই ভালোবাসাতে কোনো দোষ নেই যেমন একজন ব্যক্তি তার পিতা ভালোবাসে একজন ব্যক্তি তার সন্তানকে ভালোবাসে একজন ব্যক্তি তার স্ত্রীকে ভালোবাসে একজন ব্যক্তি খাদ্যকে ভালোবাসে একজন ব্যক্তি পানীয়কে ভালোবাসে এরকম ভালোবাসা থাকতেই পারে স্বাভাবিক সুতরাং এই জাতীয় ভালোবাসা স্বাভাবিকভাবে থাকলে কোনো দোষের কিছু নয় আবার আমরা স্মরণ করিয়ে দিচ্ছি ভালোবাসা চার প্রকার একটু হচ্ছে ভালোবাসা যেই ভালোবাসার কারণে আপনি এ করতে তার আনুগত্য করতে উৎসাহী হবেন হম এই ভালোবাসা ওয়াজিব দ্বিতীয় ভালোবাসা হচ্ছে ভালবাসা যেটা আল্লাহর জন্য আপনি ভালোবাসবেন যে ভালোবাসা আনুগত্য সৃষ্টি করে সেই ভালোবাসা অন্যের জন্য ভালোবাসলে সেটাকে সির্কি ভালোবাসা বলে তৃতীয় নম্বর হচ্ছে যে শরীয়তের দৃষ্টিতে আপনি ভালোবাসলেন সেটা হচ্ছে রসুলের জন্য ভালোবাসা সেটাও কিন্তু হ্যাঁ এরকম ভাবে চৈত্র নম্বর যেটা সেটা হচ্ছে স্বাভাবিক ভালোবাসা সুতরাং এই ভালোবাসার যখন আমরা প্রকার জানলাম তখন আমরা এই ভালোবাসার মধ্যে শিগে কখনো লিপ্ত হওয়ার চেষ্টা করবো না এখন এই পর্ব বড় হয়ে যাচ্ছে বিদায় আমরা ভালোবাসার ব্যাপারটাকে আরেকটি পরে ভাগ করতে যাচ্ছি সেটার অপেক্ষা থাকুন ওসল্লাহ আলীন আহমদি ওসহি আজ